আবু হুরাইরা হ্রদলা হতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি নাবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করল হ্যা রসুল উত্তম সৎকার কোনটি তিনি বলেন সুস্থ এবং সম্পদের প্রতি অনুরাগ থাকা অবস্থায় দান খয়রাত করা যখন তোমার ধনী হবার আকাঙ্ক্ষা থাকে এবং তুমি দারিদ্রের আশঙ্কা করো আর তুমি এভাবে অপেক্ষায় থাকবে না যে যখন তোমার প্রাণ কণ্ঠাগত হবে তখন তুমি বলবে অমুকের জন্য এতটুকু অমুকের জন্য এতটুকু অথচ তা অমুকের জন্য হয়েই গেছে